আজকের অধিবেশনে আমরা সত্যবাদিতার যে বাকি অংশ সত্যবাদী কে এবং কত প্রকার হতে পারে তার দিক নিয়ে যে আমাদের আলোচনা চলছিল আজকে ইনশাল্লাহ আমরা পূর্ণ করবো মাহরবুল্লা আলমিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা এটি প্রতিটি ব্যক্তির কর্তব্য প্রতিটি মানুষের কর্তব্য আর মেনেরা विधान के परिपूर्ण भाव फलो करबें जख तरा फलो करतेबें तापूर्ण सत्यबादी यह सत्यवादी कथा बोल सत्यवदी हल तीन धरणर ती अथवा तीन टी ती सेक्टर सत्यबदादी होते तीनटी दिखे तक सत्यवदी बला जे जरापूर्ण सत्यवदी तर मजे असिदिद को अल्लाह आल्ला सत्यवदी हबें असिद को मान्ना মানুষের সাথে তিনি সত্যবাদী হবেন এবং তার আত্মার সাথে তিনি সত্যবাদী হবেন এই তিন ধরনের সত্যবাদিতা তাঁর মাঝে থাকতে হবে তাহলে তিনি পরিপূর্ণভাবে সত্যবাদী এজন্য সত্যবাদী সে নয় যে শুধুমাত্র সত্য কথা বলে তবে তাকে আংশিক সত্যবাদী বলা যেতে পারে এবং আমাদের সত্য যে শব্দ তার শাব্দিক অর্থে তাকে সত্যবাদী বলা যেতে পারে কিন্তু শরীয়তের পরিভাষায় তাকে সত্যবাদী বলা যেতে পারে না কারণ সে সত্যবাদী নয় মহানরবুল আলমিনের ওয়াদা পূরণে আমরা সুরাতুল্লা আমুর থেকে আয়ত পড়েছিলাম মহানরবুল আলমিন নিঃস্বাদ করেন মানুষেরা কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে মুক্তি দেওয়া হবে তাদেরকে সফল করে দেওয়া হবে তারা সফল কাম হবে শুধু এ দাবিতেই যে আমি ইমানদার এ কথা বলবে অথচ তার কাছে পরীক্ষা নিরীক্ষা আসবে না তার কাছে আমল এমন হবে না যার মাধ্যম থেকে কষ্ট স্বীকার করতে হবে এবং সে পরীক্ষাতে এ আমলের মাধ্যমে আল্লাহর কাছে তিনি নির্বাচিত হবেন এবং তার কাছে উচ্চ মর্যাদা লাভ করবেন মাহানডুল্লা আলমিন বলেন ওলা কাদ ফান্না দিন আমিন কবলিহীম ফলাইয়া আলমালীন সদাকু আলাইয়া আলমান্নাল খেয়াদিবিন ইতিপূর্বেও যারা এসেছিলেন তাদেরকে মহানবুল্লা আলামীন পরীক্ষা করেছেন এবং তাদের মাঝে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তিনি অবত হয়েছেন তাদের কর্মের মাধ্যমে তাদেরকে তিনি সত্যবাদী হিসেবে গ্রহণ করেছেন অথবা যদি মিথ্যাবাদী হন তাহলে মিথ্যাবাদী হিসেবে আল্লাহর কাছে পেশ এসেছে যে আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী সুপ্রিয় দর্শক তাহলে আল্লাহর সাথে সত্যবাদী হতে হবে এটি হলো সত্যবাদী তার প্রথম গুণ দ্বিতীয় গুণ হবে আসেদ কোমান্ন মানুষের সাথে সত্য বলা এবং এই গুণটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ যে মানুষের সাথে সত্য কথা বলতে হবে যেই গুণটি আরবেহমাল আলী ওয়াশাল্লাম যখন নবী হয়ে আসলেন এর পূর্বে থেকে আমরা ভালো করে জানি যে আরবের অবস্থা এমন ছিল যেখানে হাজারো অন্যায় হতো সেখানে যত ধরনের অশ্লতা যত ধরনের খারাপ গুণ তাদের মাঝে বিদ্যমান ছিল কিন্তু এই গুণটি যে তারা মিথ্যার আশ্চর্য গ্রহণ করবে কাউকে ধোকা দিবে এই গুণটি তাদের মাঝে দেখা যেত না নবতের পূর্বেই তারা নবী মহ আলী ও সাল্লামকে যে গুণে গুণান্বিত করেছেন তাকে আল আমিন টাইটেল দিয়েছেন তিনি হলেন মহাসত্যবাদী তিনি হলেন মহা মহাবিশ্বস্ত সুপ্রিয় দর্শক অতএব এই সত্যবাদী গুণটি মানুষের সাথে হতে হবে মহানবুল্লা আলম ইসার তিরাশি ভালো আচরণ করো ভালোভাবে তাদের সাথে কথা বলো একই ধরনের কথা বলেছেন হে ইমানদারীরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা বলো কৌলান সঠিক কথা বলো তোমরা মিথ্যা কথা বলো না তোমরা সঠিক কথা বলো তোমরা সঠিক কথা বলো আর সঠিক কথার ফলস্বরূপ মহানবুল্লাহম তোমাদের যত আমল আছে সবগুলো তিনি সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপরাশিগুলোকে তোমাদের অন্যায়গুলিকে মহানরবুল্লা আলমিন ক্ষমা করে দেবেন হান আল্লাহমদে সুপ্রিয় দর্শক তাহলে আমাদের সত্যবাদী হতে হবে মানুষের সাথেও আর এই গুণটি আমরা খুব ভালো করে জানি এই গুণটি যদি কারোর মাঝে কেউ হারিয়ে ফেলে তাহলে মানুষের কাছে ভৎসনার শিকার হয় অতএব মানুষের সাথে সুন্দর আচরণ করবে মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না তৃতীয় হল আসিদ ও মন্নফস তার নিজের সাথে সত্যবাদী হওয়া আর নিজের সাথে সত্যবাদী হওয়ার অর্থ হল নিজের ত্রুটিগুলোকে তার সামনে নিয়ে আসবে এবং যে ত্রুটিগুলো তার মাঝে বিদ্যমান রয়েছে সে ত্রুটিগুলোকে তার কাছ থেকে মুছে ফেলবে এর নাম হলো আসেদ কুমার নভ নিজের অন্যায়গুলিকে ধরার পরে যে মুছতে পারবে সে সত্যবাদী হতে পারে তাহলে আর এ সত্যবাদীটা যখন নিজের মাঝে সে আলোচনা করবে যে তার মাঝে অন্যায় দিকগুলো কি কি আছে যে অন্যায়গুলি তার রবের সাথে তিনি করেন তিনি এমন অন্যায় করেন যেটি তার রবের সাথে হচ্ছে সে অন্যায়গুলিকে তিনি বর্জন করবেন অনুরূপ হবে তিনি খুব ভালো করে জানেন যে আমি মানুষের সাথে কি কি অন্যায়গুলো করি আমি কাকে ধোকা দেই কার সাথে অধভঙ্গ করি কার হক আমি নষ্ট করেছি কাকে কিভাবে আমি ধোকা দিয়েছি সব বিষয়গুলি তার কাছে স্পষ্ট যেমনটি আমরা আইনার সামনে দাঁড়াই এবং আয়নায় দাঁড়িয়ে আমাদের যে ত্রুটিগুলো আমার চেহারার মাঝে কোথায় কোন স্পট আছে কোন দাগ আছে সেটি আমরা আইনার সামনে দেখতে পাই এবং সে দাগটিকে আমরা মুছে ফেলি পরিষ্কার করে নেই অনুরূপভাবে আসেদ কুমার নফস মানুষের আত্মার সাথে সত্যবাদী হওয়ার অর্থই হল যে তার নিজকে সে পরিষ্কার করবে যত ধরনের অন্যায় যত ধরনের অশ্লীলতা যত ধরনের যত ধরনের পাপের কাজ সবগুলো থেকে তার নিজকে পরিষ্কার করবে আর যে ব্যক্তি এই কাজটি করতে পারবে সে হলো মহাসত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী তাই সে নাম্বার ওয়ান এক নম্বর সে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে আচার ব্যবহারের ক্ষেত্রে সে সত্যবাদী সেখানেও সে এক নম্বর অনুরূপভাবে তার আত্মার সংশোধনের ক্ষেত্রে সে এক নম্বর তাহলে সে হলো। পরিপূর্ণ সত্যবাদী সত্যবাদীতা এখানে ইসাদ করেন ज खराब कम से पाप क्या आत्मारति सेन्या व्यवहार करेत्रे आत्माते कल लेपन कर दाग फेले दिए पवित्रता नष्ट कर महानबूल आल्ला से आल्ला के गफुर क्षमकारी रहीम ता दयाशील हिसेब मान क्यों जदिनी आत्मारति अन्या कर आल्लासे फिर जाए आल्लर का ক্ষমা ভিক্ষা করে মোহানবুল আলমিন তার বন্দাকে তিনি ক্ষমা করে দেন তার কথায় যদি সে সত্যবাদী হয় সত্যভাবে আল্লাহর কাছে যদি তোবা সে করে আল্লাহর কাছে ক্ষমা চাই মহানরবুল আলমিন তাকে ক্ষমা করে দেন সুফহান আল্লাহ আহামদি সময় তো দর্শক আসিদ কো মান নাফসতে হবে পরে আয়াত মহানবুল্লা আলমিন বলেন ওমাই ইসমান আলা কেউ যদি গুনার কাজ করে आज फिर आसार चेस्ट ना चाल उचित क्षतर ही आलिम हाकिीम तरह उचित महानबल आलमीन प्रज्ञ मी महानबल आलिम महाज्ञानी तरह बंदर सम्पर्ण सबकिछ खबर रखें सबकिें जदिव रतर अंधकारे पपकाउ होहानबुल्ल आलमीन जानें सुप्रिय दर्शक अतएवको मनाफ्सम सत्यबादित तीन दिक रही है एक सत्यबदादा हलो आल्लर सात सत्यबदिता हल मानुषर सृत सत्यबदिता हलो तर आत्मारा जख य तीनटी विषय पा जाते सत्यवाली एनब पृथिवीते सत्यर जो बिरोधिता মিথ্যাবাদী যাকে আমরা সহজে চিনি মিথ্যাবাদী সবচেয়ে বড়ো মিথ্যাবাদী সবচেয়ে বড় মিথ্যাবাদী কে যদি প্রশ্ন হয় এখানে যে সবচেয়ে বড় মিথ্যাবাদী কে এ প্রশ্নের উত্তর হবে যে প্রথম অংশকে নষ্ট করে ফেলেছে কারণ আল্লাহর সাথে যদি সত্যবাদী না হতে পারে তাহলে সে মানুষের সাথে সত্যবাদী হয়েও আল্লাহর কাছে মিথ্যাবাদী তাহলে এই সত্যবাদিতার ভেলু বা সত্যবাদিতার মূল্য মানুষের কাছে আল্লাহর কাছে সেটি নয় বরং আমাদের আল্লাহর কাছে সত্যবাদী হওয়া এটি একান্ত প্রয়োজন আর প্রথম অংশ যিনি হারিয়ে ফেলবেন যা আল্লাহর সাথে সত্যবাদিতা তার থাকবে না বাকি অংশগুলো সেখানে যদিও তার মাঝে আংশিক পাওয়া যায় তাকে পরিপূর্ণ সত্যবাদী আমরা বলতে পারি না সুপ্রিয় দর্শক আমরা সত্যবাদিতা নিয়ে কথা বলছিলাম এবং প্রকৃত সত্যবাদী কে আলোচনা হয়েছে প্রকৃতি তো মিথ্যাবাদী কে এ বিষয়ে আমাদের একটু ছোট্ট বিরতির পরেই আবার আমরা ফিরে আসব এবং প্রকৃতি তো মিথ্যাবাদী কে তাদের সম্পর্কে আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুন্না সাল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রмони মুক্তা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 মানবতার পথ প্রদর্শক আলকর আনুলকারী কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও আমাদের যে সত্যবাদিতা তা সম্পর্কে আমরা কথা বলছিলাম যে পরিপূর্ণ সত্যবাদী কে এবং উল্টো দিকে সত্যবাদিতার বিরোধী কে যাকে আমরা মিথ্যাবাদী হিসেবে চিনি সবচেয়ে বড়ো মিথ্যাবাদী ওই ব্যক্তি যে ব্যক্তি মহানরবুল্লা আলমিনকে মহানরবুল্লা আলমিনের বিধানকে বাস্তবায়ন করতে পারেনি মহানরবুল্লা আলমিনের এ আমানতকে সে সাদর গ্রহণ করতে পারেনি তার চেয়ে বড়ো মিথ্যাবাদী এ পৃথিবীতে আর কেউ নাই সে হল বড় মিথ্যাবাদী যদিও তার মাঝে আংশিক সত্যবাদীটা দেখাও যায় কিছু পাওয়াও যায় এরপরে সে সত্যবাদী তিনি হতে পারেন না কারণ সত্যবাদীর যে গুণগুলি তার মাঝে বিদ্যমান নাই সুপ্রিয় দর্শক এজন আমাদেরকে সত্যবাদী হতে হবে আল্লাহর সাথে সত্যবাদী হতে হবে মানুষের সাথে সত্যবাদী হতে হবে নিজের আত্মার সাথে সত্যবাদী হতে হবে তাহলে তাকে সত্যবাদী বলা যেতে পারে মহানবুল আলমিন সৌরাতল আনাম একশত চুয়াল্লিশ নাম্বার আয়াতের সাদ করেন ফমান আউজলাম ইফতার সবচেয়ে বড় মিথ্যাবাদী আর কে হতে পারে বড়ো মিথ্যাবাদীর পরিচয় তিনি এখানে তুলে ধরেছেন যে তার চেয়ে মিথ্যাবাদী অন্যায়কারী আর কে যে ব্যক্তি ইফতারা আলাল্লাহ ক্যিবা যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে থাকে নাস লিওদিল জ্ঞানহীন মানুষকে ধ্বংসের পথে আহ্বান করার জন্য পদভ্রষ্ট করার জন্য আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর যে বিধিবিধান সে বিধিবিধানকে অস্বীকার করে গ্রহণ করে নেয় না তার চেয়ে বড়ো জালেম তার চেয়ে বড়ো অত্যাচারে কে সুপ্রিয় দর্শক তাহলে মহানবুল্লাহ আলমনি এখানে বলেছেন যে মিথ্যার আশ্রয় গ্রহণ করে মানুষকে বিপদে নিয়ে যায় অতএব আল্লাহর দিনকে যারা মানে না অথবা আল্লাহর দিনকে যারা এখনো গ্রহণ করে নিতে পারেননি তাদের ক্ষেত্রে আমরা বলবো যে তারা পরিপূর্ণ আসলে সত্যবাদী নন কারণ আল্লাহর সাথে তাদের যে সম্পর্ক সে সম্পর্ক তৈরি করেননি তার উচিত হবে মানুষের সম্পর্কর চেয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়াটি তার অধিক প্রয়োজন প্রথমে আল্লাহর সাথে সম্পর্ক করবেন এবং ইমানের সাক্ষ্য দিবেন যখন ইমানের সাক্ষ্য দিলেন সাথে সাথে তার মাঝে ইমান যার নাম ইমানের যে কর্মগুলোর মাধ্যমে তার পরিচয় মেন সেই কর্মগুলো তার মাঝে পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে তিনি সত্যবাদী হবেন আর এই ক্ষেত্রে যদি সে রং ওয়ে ফলো করেন তাহলে তিনি হলেন মিথ্যাবাদী মোহান্নবুল্লা আলমিন সৌরাতজুমারের ৩২ নাম্বার আয়াতেও তিনি একই ধরনের কথা বলছেন ওমান আউজলাম ও মিম্মান ক্যাজাব আলাল্লাহ ও ক্যাজাব ই মোহাম্মবুল আলমিন করেন তার চেয়ে বড়ো জালেম তার চেয়ে বড়ো অত্যাচারী আর কে হতে পারে মিম্মান কে দেবা যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করল আল্লাহর বিধানকে অস্বীকৃতি জানালো আজকে তাহলে আমরা বলতে পারি যে আল্লাহর বিধানকে অস্বীকৃতি জানানোর পদ্ধতি অনেক প্রথম পদ্ধতি হলো ইমান না আনা যারা ইমান এনেছেন ইমান আনার পরে ইমানের দাবি যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করে নেননি তাদেরকে আমরা কী বলবো তারা সত্যবাদী হাঁ হতে পারেন कथाई जख ईमान दाबी दिए इमान कर्मेरा सत्यवदी अथवा मिथ्य ईमान दाबी देवर साथ माध्यम इमान कर्मगोलो जो पवा जाए तीस सत्यवदी एज सर्वोत्कृष्ट सत्यवदी छ नबी मोहम्मद सल अलीसलम कारण तीन आल्ला के अधिक हारे भय करत मानुषे मजे सर्वाधिक आल्लाह के जिन्हें भय करत मोहम्मद सल्लम आल्ला क्षेत्र में जन सत्यवदी होल्ला क्षेत्र में मिथ्या ये ममिन गुण नई अपनी इमान दावी अस्वीकार कर देमान कर्म थे पीछे थका यु आदौ जुक्तिजुक्त नई कारण महान नबुल आलमी ने তার কাছে সত্য আসার পরে তিন আসার পরে দিনের বিধিবিধের আসার পরেও যখন এ দিনকে সে মিথ্যা প্রতিপন্ন করেছে তার চেয়ে বড় জলেম আর কেউ হতে পারে না এর পরে স্টেপে আমরা বলতে পারি যারা নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করেন তারাও কিন্তু মিথ্যাবাদী এবং তারা জখনও মিথ্যাবাদী লিবু আলাইফ জিন্নার। যে হাবদিসটি বুখারী শরীফ হয়েছে নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন্লা তাকিবু আলাই আবু হরঈর আল্লাহন বর্ণনা করেন যে নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন তোমরা আমার প্রতি মিথ্যা আরোপ করো না যে কথা আমি বলিনি সে কথা তোমরা বলো না অথবা কোনো কথা বলে নবী মহম্মদ আলী ওসাল্লামের দিকে রেফার করে দিও না যে এই কথাটি নবী মোহাম্মদ আলি ওসাল্লাম বলেছেন অথচ তিনি বলেননি আল্লাহ নবীর প্রতি মিথ্যা আরোপ করো না এবং কেউ যদি করে নেবী মোহাম্মদ সালু আলি আসাল্লাম ইসাদ করেন সে জাহান্নামে প্রবেশ করবে তাহলে নেবী মোহাম্মদ প্রতি মিথ্যা আরোপ করা বড় ধরনের ওয়ান্নাই নেবী মোহাম্মদ সাল্লাহ যে দিন নিয়ে এসেছেন সে দিন হলো আল্লাহর পক্ষ থেকে তার মুখ দিয়ে যে ভাষা বের হয়েছে যে কথা বের হয়েছে দিনী কথা সে কথা আল্লাহর পক্ষ থেকে আনিল হাওয়া ইন হুয়া ওমায়ন তেকআন আল্লাহ নবী তার নিজের পক্ষ থেকে কখনো কথা বলতেন না আর যদি কোনো কথা বলতেন তাহলে ওহির ভাষাতেই তিনি কথা বলতেন ওহির কথাই তিনি মানুষদেরকে জানিয়ে দিতেন নিজস্ব পদ্ধতিতে কথা বলতেন না অতএব নবী এবং সাল্লি আসাল্লামের যে সৈয়ক তিনি যে সুন্নত রেখে গেলেন যে দিন দেখে গেলেন সে দিনটি মূলত আল্লাহ তালা তাকে দান করেছেন এবং আল্লাহতালার বিধিবিধান তাকে দান করেছেন অতএব কেউ যদি নবী মহমদ সাল্লি আসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করে তাহলে এটি হলো বড় মিথ্যা নেবী মোহ আলি আসাল্লাম অনুরূপভাবে একই ধরনের হাদিসা আলোচনা করেন মান মানাবা আলাইবী মহু আলী আসসাল্লামের সাথ করেন যে জেনে শুনে আমার প্রতি মিথ্যা আরোপ করে নেবী মহমসল্লা আলিহী আসাল্লামের ক্ষেত্রে मिथ्यार अंश हलोईर एकधरण कुफुली मिथ्या जरा काफे बेदी जरा दिन ग्रहण करा मिथ्या कथा बेबी मोहम्मद सोल्लासल्लम के नबी हिसेबा ग्रहण करें ना तिथ्यदी जेहतु ता ग्रहण करें अतव ता मिथ्यदादी जरा नबी मोहम्मद सोल्लासल्लम के नबी हिसे ग्रहण करबी ग्रहण करार परबी मोहम्मद सोल्लासल्लम कि मिथ्यारप कर তারাও মিথ্যাবাদী এই ক্ষেত্রে নবী মহম্মদ সাল্লীসাল্লাম করেন যে আমার প্রতি জেনে বুঝে মিথ্যা আরোপ করল ফান্নর সে যেন জাহান্নাম তার স্থান করে নিল যে তার স্থান হলো জাহান্নাম এই জন্য নবী মোহাম্মদ আলী আসাল্লাম তিনি যে হাদিসগুলো আমাদের বর্ণনা করে গেছেন সেগুলোকে গ্রহণ করে নেওয়া এই ক্ষেত্রে আপনার দ্বিধাদ্বন্দ্ব কখনোই হতে পারে না নেবি মেহমদ সাল্লাহ আলি আসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আপনার সেখানে অস্বীকৃতির ভাব যদি থেকে থাকে তাহলে সেখানে বড় ধরনের আপনি অন্যায় করে চলেছেন নেই মেহমদ সাল্লা আলি আসসাল্লাম যে হাদিসগুলো রেখেছেন সাধ্য অনুসারে আপনাকে গ্রহণ করতে হবে আর নেবী মেহমদ সাল্লাহ আলিহাসাল্লাম যে কথা বলেননি যে কাজ করতে বলেননি সে কাজকে জোর করে শরীয়তের মাঝে নিয়ে আসা এ ধরনের आजकल समाजे असंख्य हमें क्या देखी जजगुलि केरियतर परिभाषा बेदात बोलते बेदात नबी मू सलम करें बेदातर कि पर्याये कि छोट बेदात जगह आमर क्षेत्र किुटि आकिदार क्षेत्र में बेदात जदि आकदा विश्वास क्षेत्र बेदात बड़ोधरण बेदात से मूलत पुखुरी कर स्थान के जहान नामे बनिए नहीं পক্ষান্তরে কেউ যদি ছোটো ধরনের বেদাত করে তাহলে হতে পারে তার ওই আমলটি নষ্ট হতে পারে তার এই বেদাতের ফলে নবী মেহমসল্লাহ আলী হাসলামের প্রতি মিথ্যা আরোপ করে তাহলে নবী মহমদ সাল্লিহলামের প্রতি যদি কেউ জেনে বুঝে মিথ্যা আরোপ করে এমন আমলের কথা বলা হলো যে আমলটি নবী মেহমদ সাল্লাহ আলি সাল্লাম করেননি এবং এই আমলের দিক নিদর্শনা তিনি আমাদেরকে দিয়ে যাননি কেউ জোর করে সে এই কাজটি বলে বসলো তাহলে নির্ঘাত তিনি নবী মহম্মদসাল আলী ও সাল্লামের প্রতি মিথ্যা আরোপ করলেন যে পদ্ধতিগুলো যে মিথ্যার পদগুলো আমরা সমাজে দেখতে পাই যে অনেক ধরনের তরিকা যে তরিকাতে কিছু অজিফা নামা যে অজিফাতে এমন ধরনের পদ্ধতি যে পদ্ধতি নেবি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আলোচনা করেননি তিনি আলোচনা করছেন যে এই পদ্ধতি তাহলে এগুলো কিন্তু মুমিনের মমিনের নীতিমারানন मोमिन कबीम मम्मल्ला अलिवासल्लम प्रति मिथ्यारप करतेम पद्ति बला जीते जद्धति नबीम सोल्लाह अलिस्सलमें जमन भाई सुबहान अल्लाह नाम क्यों जो एक बोल यार तरीका ये उजीफ हाथे लिखे दिल को बोलू अथच नबीबल्लाहील्लम जदिदी सुबहानल्लाह शब्दी एक्श बार बोलते ना बार्ली भलोक जानें नबी मह सोल्लासमें संख्या निर्धारण कर दी अतए अपनी भूल करिय दर्शक सूप्रिय श्रोता अतएव নবী ম সাল্ল আলী আসসালামের ব্যাপারে আমাদের খুব স্পষ্ট ধারণা হতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না সুবির দর্শক আমরা সত্যবাদী তা নিয়ে আবারও আমাদের পরবর্তী অধিবেশনে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা আমাদের সাথেই সঙ্গ দিবেন এ আশা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য পাঠিয়েছেন যা সব থেকে পবিত্র বইমিনের জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় আর পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, what a meaning should be to spread the message to Allah's name. To implement the convincing Islamic come educational formula to excel in your career, dekun career guidance. Prati Ravibar, Rajshadeh Shattai, Aapunosham Prachar, Shokal Shadeh Notai, Bangladeshe, Peace TV Banglaaye.